এই মডিউলটি পর্যালোচনা করার পর যারা সার্টিফিকেট অব কমপ্লিশন অর্জনের জন্য আগ্রহী তাদের জন্য একটি কুইজ অন্তর্ভুক্ত রয়েছে পাশ নম্বর হল আশি শতাংশ প্রযোজন অনুসারে কুইজটি যতবার খুশি দেওয়া যাবে একজন অংশগ্রহণকারী হিসেবে আপনি গ্রেডস সেকশনে আপনার নম্বরের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন আপনার জন্য একটি আলোচনা ফোরাম উপলব্ধ থাকবে যেখানে আপনি ধারণাগুলি বিনিময় করতে পারবেন এছাড়াও একটি পরিপূরক সম্পদের অংশ থাকবে যা আপনাকে কিছু বিষয় আরও বিস্তারিতভাবে অন্বেষণ করতে সহায়তা করবে উদ্দেশ্যসমূহ ইন্টারনেট গভর্নেন্সের ধারণাটি আপনার নিজের ভাষায় প্রকাশ করুন সমাজের বিভিন্ন খাতে ইন্টারনেট গভর্নেন্সের প্রভাব বোঝা ইন্টারনেটের বিবর্তন ব্যাখ্যা করা ইন্টারনেটের বিবর্তনে গুরুত্বপূর্ণ অংশীজনদের উল্লেখ করা